আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম যে সমাজে শিরিক প্রচলিত হওয়ার বিশেষ কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে একটা বলেছিলাম যে নবী নেককার এবং বাইত নিয়ে বাড়াবাড়ি করা তার মধ্যে আমরা ইতিপূর্বে নবী এবং নেটার দৃষ্টান্ত বলে রসুল আকরমের আলে বাই মানে কোন নবীর ফ্যামিলিকে বাইদ বলা হয় নবী সালামের আল বাইদ যারা তারা হচ্ছেন তার সন্তানরা এবং তার স্ত্রীগণ এবং সন্তানিসি এবং এরকম আছে জাফর এবং আব্বাস রিউল্লাহ ফ্যামিলি এদের বংশগুলো তারাও আপনার কি জাকাত খাইতে পারে না বিধায় হ্যাঁ তারা সন্তান এবং স্ত্রী এবং পাশাপাশি আলী আকিল জাফর এবং আব্বাস রদিউ পরিবার বর্গ এরাও আলবাইতের মধ্যে সামিল এখন হচ্ছে কথা যে আলবাইতে অবস্থান এবং তাদেরকে ভালোবাসা এরা হচ্ছে সবচাইতে সম্মানই পরিবার দুনিয়ার বুকে কারণ তাদের আপনার বংশ এবং তাদের সম্মান মর্যাদা আহ সেটা অথুনীয় সেটা আমরা বুঝতেই পারছি রসুল আকরমের কারণে একটা বিশেষ তারা আহ আহলে বাইদ কে রসইল আকরম সাথে পরিবারকে ভালোবাসেন এবং তারা তাদেরকে আপনার নিজের করেছেন এবং তাদের ব্যাপারে রসইল আকরম যে ওসিয়ত। সেটা তারা রক্ষা করার চেষ্টা করেন খোদবাদিচ্ছিলেন আহ এক এলাকায় পানির এলাকায় যেটাকে খুম বলা হয়েছে মুকাম উদ্দিনের মধ্যবর্তী পানির এলাকার মধ্যে যেখানে পানি পাওয়া যাচ্ছিল সেই পানির যে আল্লাহ মানুষ তোমরা জেনে রাখো যা আমি মানুষ হ্যাঁ এবং অচিরেই মানুষ হিসেবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একটি হচ্ছে কিতাব আল্লাহর কিতাব ফি হিলহুদ আব নূর যে কিতাবের মধ্যে হেদায়ত রয়েছে আলো রয়েছে ফকত ও কিতাবাহিম শিখোবে যে সুতরাং তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে এবং এটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে तक आल्लाता आकड़े धरार बेपारे उत्साह उत्साहित करें मानुष देखे तरह द्वितीज बेपारे तुम्हारे অস্বীত করে যাচ্ছি তোমাদের মাঝে রেখে যাচ্ছি তারা হচ্ছে আহলে বাইত মানে আমার পরিবার এবং তিনি বলছেন যে আমি তোমাদেরকে আমার আহলে বাইদ সম্পর্কে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমার আহলে বাইদ সম্পর্কে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমার আমার আহলে সম্পর্কে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি তাহলে তিনি বারবার আহলে বাইতের একটি সূত্রে খেয়াল অবশ্যই রাখতে হবে এতে কোনো সন্দেহ নেই যে সিয়া শুধু আলো বাড়িতে প্রেমিক এবং তারে আলো বাড়িতে গুরুত্ব দেয় অন্য আলোসনু দরজমাতরা দেন না এটা একবারে ভুল কথা আমাদের জানতে হবে যে শাহবাদের কি আদর্শ ছিল আলবাহিত যে তারা আহ কে সম্মান তারা রক্ষা করেছে এবং এই ব্যাপারে তাদের অনেক ঘটনা পাওয়া যায় হম যেমন আবহাওয়া কথায় আমরা বলছি যে তিনি বলছিলেন যে উরকুব ফি মোহাম্মদ বাইতে যে তোমরা মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামকে রক্ষা করে তার পরিবারের পরিবারের ক্ষেত্রে মানে রসুল আকরম সাল্লাহ আলাইসলামের সেটা রক্ষা করতে তিনি মানুষকে আদেশ করেছেন এবং তাদেরকে গালি ইত্যাদি আদাওয়া তাদের সাথে দূরাচার না করা তাদেরকে কষ্ট না দেওয়া সেটার প্রতি যে মোহাম্মদামকে রক্ষা করো তার পরিবার বর্গের মাঝে মানে তাদেরকে রক্ষা করলে যে তিনি বলছেন সেই সত্যসম খেয়ে বলছি যার হাতে আমার জীবন রসুল আকরামের পরিবার বর্গ যারা তাদেরকে তারা আমার কাছে অনেক প্রিয় তাদের সাথে আচরণের ক্ষেত্রে আমার পরিবার বর্গের আমার বংশের যারা এদের সাথে ভালো আচরণ দেখানোর চাইতে সাথে ভালো সেটা আমার কাছে অনেক প্রিয় তাইলে সাবেক রাম কিভাবে রসুল আক্রমশ আস্রামের পরিবার বর্গকে গুরুত্ব দিতেন এখান থেকে আমরা বুঝতে পারছি সুতরাং ওইভাবে আমরা যারা শ্রীতার মাধ্যম অনুসারী উম তারাও একই আপনার ধারা গ্রহণ মর্যাদার উপরে নিয়ে যাব না বা মর্যাদার গ্লানি করব না ঘাটতি করব না সেটা কখনো যেন না হয় তাহলে আহসুন্ন জমাতের মধ্যম পন্থা সম্পর্কে যেটা সেটা হচ্ছে যে আহসুন্নতাম তাদেরকে ভালোবাসে এবং তাদেরকে বিপরীতে যারা আছে রসুল আকরম সামের পরিবার বর্গের ক্ষেত্রে যারা আপনার অনেকে গালাগালি করে ওনার পরিবার বর্গকে অনেকে আঘাত করে অনেকে এরকম ভাবে শত্রুতা পোষণ করে অনেকে আছে হজরত আয়সা ব্যাপারে আগা তাদেরকে গালি দিবে সেটা হতে পারে না এটা মধ্যম পন্থা নয় সুতরাং যারা আলোসনজমাতমপন্থী যে সবাইকে একই ভাবে সম্মান দিবে যে সম্মান শরীয়তের মধ্যে তারা পাচ্ছেন এরকম ভাবে আলোসনজ্জামাত তারা আলে বাইকে কখনো তাদের যে অবস্থান আল্লাহ সারা দিয়েছেন সেই অবস্থানের উপরে নিয়ে যান না তাদেরকে আহ আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকতে যান না এবং তারা মনে করেন না যে তাদের এমন কিছু ফজিলত রয়েছে যেটা কোরআন এবং শূন্যের মধ্যে আসেনি তাদের যে ফজলত বর্ণিত হয়নি সেরকম ফজিলতের ব্যাপারও তারা মনে করেন না হ্যাঁ যার কারণে তারা হজরত তালির দিয়ে লাদা আবু বকরের উপর হ্যাঁ মূল্যায়ন করেন না এবং হজরত অমরের উপর মূল্যায়ন করেন না বলেন না যে হজরত তালির মর্যাদা বেশি আবুকর ওমরের চাইতে তারা সঠিক রাখেন তারা আপনার আল বেদকে মূল্যায়ন করছে কিন্তু সমাজের মধ্যে যারা আপনার আল বেদের দাবিদার তারা কিন্তু আল বেঈ এর ব্যাপারে বাড়াবাড়ি করছে সেটারও কিছু নমুনা দেখাচ্ছে যে বেদের ব্যাপারে বাড়াবাড়ি করার মানে কি অবতীর্ণ হয়েছে এটা ধরন কয়েকটা বলছি এক নম্বর হচ্ছে যে আল বেঈকে আহ্বান করা তাদের কাছে কোন বিপদে পড়লে আল বেঈকে করা অথবা তাদের কাছে ফরিয়াদ করা এটা হচ্ছে উলহিয়াতে তারা বাড়ি করতে গিয়ে এরকম ভাবে কেউ মনে করেন যে আল বাই দুনিয়ার ব্যাপারে আপনার তৎস্বরূপ করতে পারে কারো কারো ধারণা বিশ্ব আল্লাহর সৃষ্টি পরিচালনা করতে পারেন তাইলে এটা হচ্ছে রুব বিয়েত যে মনে পরিচালনা আপনার গায়েব জানার ব্যাপারে তাদের ক্ষমতা রয়েছে যা আলাবাহিত যারা আছে তারা গায়েব জানে এবং তারা জানেন কেমন আগে কি হবে এটা হচ্ছে আশপাশে যারা এরকম আলাবাহিত নিয়ে বড়াবাড়ি করছেন তারা কিন্তু শিল্পে পতিত হয়েছেন সকল ধরনের শিলকে গুলুয়েদের শিল্প রুববিহের শিল্প আসমাসবাদের সিলকে পতিত হয়েছে এই কারণে আলোচনা যারা তারা কিন্তু বাড়াবাড়ি করেনি এবং তারা ছাড়া ছাড়াই করেনি তারা মধ্যমপন্থা অবলম্বনের কারণে তারা না শিল্পে পতিত হয়েছে না আলাবাইদকে অসম্মানিত করেছে যেটা রসুল আকরমসলামের সতর্ক বাণী ছিল সেটাই তারা রক্ষা করেছে যে তাদেরকে আপনার অসম্মান করেনি এবং তাদের যেই সম্মান রসুল আকরাম সাল পক্ষ প্রমাণিত যায়নি এটা হচ্ছে সঠিক পন্থা সুতরাং তাদের ব্যাপারে আল বইতের ব্যাপারে যারা বাড়াবাড়ি করেছেন তারাই কি আপনার ধরা খেয়েছে আল্লাহ আমাদেরকে সঠিক তাদেরকে মর্যাদা দেওয়ার তফিক দান করুন ওসাল্লাহ আলী আহমেদ